মুসলমানদের মাঝে কোনো গরিব না থাকে কোনো অভাবী না থাকে যাতে কেউ বঞ্চনায় না ভোগে যাতে এককভাবে এক মানুষ শুধু ভোগ করে যাবে আর এক মানুষ সে ভোগের কোনো অংশ তারা পাবে না এটা হতে পারে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এই স্লোগান আমরাও মানি আমরাও বিশ্বাস করি তবে তার পদ্ধতি আছে এক মানুষ আছে যারা দুনিয়ার সম্পদকে সকল মানুষের মাঝে সমানভাগে ভাগ করতে চায় ইসলাম এটা বলে না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 পুঁজিবাদে ইসলাম বিশ্বাসী না যেমন সাম্যবাদে ইসলাম বিশ্বাসী না আমার মাল আমি জমা করতে পারি কিন্তু সেই মালের মধ্যে অংশ আছে অভাবীদের গরিবদের হকের কথা আল্লাহ কোরআনে বয়ান করেছেন পাট প্রকার মানুষ সেই হক পেয়ে থাকে জাকাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ মেনুদণ্ড। জাকাত দিলে পরে মানুষের মাঝে পবিত্রতা আসে কিসের পবিত্রতা জাকাত মানেই হচ্ছে পবিত্রতা জাকাত মানে হচ্ছে বরকত বর্ধনশীলতা যেহেতু মুসলিম জাকাত দেওয়ার মাধ্যমে নিজের মালকে পবিত্র করে নিজেকে পবিত্র করে আর সেই সাথে তার নিজের মালের কি হয় বর্ধন হয় বর্ধনশীলতা আসে এই জন্য ইসলামী পরিভাষায় জাকাতকে জাকাত বলা হয়েছে আসলে পবিত্রতা এবং বর্ধনশীলতা জাকাত ফরজ হয় মক্কায় আর তার বিস্তারিত বিবরণ অবতীর্ণ হয় মদিনায় কীরকম বিবরণ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 এক ভাগ আর যদি সেচের পানিতে হয় তাহলে বিশ ভাগের এক ভাগ ধান অথবা পক্ষ থেকে আল্লাহ করো নামাজ পড়ো না যে পার্থক্য আছে অবশ্যই আছে নামাজ পড়া তাতে নাও থাকতে পারে কিন্তু নামাজ কায়েম করা তাতে জান থাকবে তবে কায়েম হবে আ যদি জাননা থেকে মরা সেটা তো কয়েম হলো না পড়া হলো করেছেন কোরআনে বলা হয়নি হয়েছে কোথেকে নিতে হবে তফসিল হাদিস থেকে তাই না তাহলে শুধু কোরআন যারা মানে তাদের কি রূপে ইসলাম মানা হবে মোটেই না কোরআনের ব্যাখ্যা হলো হাদিস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 একজন কর্মচারী বা আপনি নিজে কর্মচারী হয়েছেন একজন মানুষের কাছে দিয়ে সে ব্যক্তি মাসা আল্লাহ ভালো মানুষ পরেজগাঁ মানুষ আপনি তার কাছে কাজ করছেন গিয়ে বলছেন যে আমি তো রেস্টে নি না কিন্তু সেই মালিক বললো যে তুমি তো মাসা মুসলমান ছেলে তুমি কাজ করছো কিন্তু নামাজ পড়ো না কেন তো আপনি যাই মাথা চুলকে হাই হুঁ বলে নামাজ পড়ি না ঠিক আছে মালিক বলল দেখো তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমাকে একশো টাকা বেতন বেশি দেবো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 হয় একরকম নামাজ নাকি রুমে একটা গেনজি গায়ে একটা গামছা গায়ে নিলেন আল্লাহ আপনি যেমন রুমে একা একটা পড়ছেন হঠাৎ করে আমি পেছন থেকে গলা দিয়ে এলাম তখন ভাবলেন ওরে মলন আসছে প্রথম ডাকাত হয়েছে দ্বিতীয় রাখাত চলছে দ্বিতীয় ডাকাতটা এবারে যখন আমার খবর শুনলেন নির্ভেজাল আল্লাহর জন্য আর দ্বিতীয় রাখারটা ভেজাল ঢুকে গেল হুজুরের খাঁটি হলো না এখলাস হলো না প্রথম শর্ত হলো এখলাস দ্বিতীয় রাকারটা আপনার ওই যে থেকে বাঁচার জন্য উদ্দেশ্য আলাদা হয়ে গেল জাকাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এ চাই তাই না এই জন্য লোককে দেখিয়ে দান করা যায় দেখেছেন না অনেক সময় হ্যাঁ কোথাও কিছু বিপর্যয় সৃষ্টি হলো লোকেরা গিয়ে প্যাকের ব্যানার টাঙিয়ে দান দিচ্ছে সেটা অবশ্যই আলাদা থাকে কারো ভোটের উদ্দেশ্য থাকে কারো নোটের উদ্দেশ্য থাকে অনেক রকম উদ্দেশ্য থাকে কিন্তু খাঁটি ভাবে যে আল্লাহর আসতে যে দান করবে তার দান আল্লাহ তালা গ্রহণ করবেন তার জায়গাতে আল্লাহ তালা কবুল করবেন এই হল নম্বর এক কি এখলাস আর প্রত্যেক ইবাদত কবুল হওয়ার দু নম্বর শর্ত হলো তরিকায় মোহাম্মাদি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 এরকম নির্দেশরিয়া আছে তার মানে আর তোমরা যে সব ভালো কাজ নিজের জন্য পাঠাও আগে পাঠাও তার মানে ভালো কাজ করো আগে পাঠানো হচ্ছে না কে জন্য আমাদের পাঠানো হচ্ছে আগে কাছে পেয়ে যাবে যা দান করবে আল্লাহর আদায় করো নামাজ করো জাকাতম ঋণ দান করো আহ আল্লাহ আল্লাহ ইন চাচ্ছেন আজকে ঋণ দাও আর এই ঋণ আল্লাহর প্রয়োজন না তোমাদের তোমাদের আত্মীয়তার মধ্যে তোমাদের পরিবেশে কিছু মানুষ অভাবী আছে তাদের জন্য তোমরা ঋণ দাও আজকে আল্লাহ কে ঋণ দিলে যে মঙ্গল যে ভালাই যে কল্যাণ যে ভালো কাজ তোমরা পাঠাচ্ছ কেয়ামতের জন্য কালকের জন্য আরো উত্তম রূপে পাবে তাই না বর্ধন করে আল্লাহ করবেন সেই দান গ্রহণ করেন পবিত্র দানকে গ্রহণ করে সেই রকম প্রতিপালন করেন সেটাকে বাড়ান সেটাকে নাড়ান চারান কিভাবে যেমন তোমাদের ছোট্ট ছাগল ছানা কিংবা ঘোড়ার ছানা কিংবা উঁটের ছানাকে মানুষ করো আস্তে আস্তে কি হয় সেই দান সামান্য দান তিল একদম পাহাড় পরিমাণ হয়ে যায় আল্লাহ গ্রহণ করেন কাল পাবেন এখানে আল্লাহ কথা বলছেন। ওয়া করে নামাজ কায়ম করে এবং জাকাত প্রদান করে নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে ফাখাল্লু সাবিহম তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও আতার মানে কি যদি না নামাজ পরে না জাকাত দেয় তাহলে রাস্তা তারা যদি তোবা করে নামাজ পড়ে জাকাত দেয়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 لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك, لبيك شريك لك, لبيك لبيك لك لبيك إن الحمد إن الحمد والنعمة لك والم لك, لك لا شريك لك في وجودك يا محمد الله تعالى الشريعت pronunci করেছেন সকল বান্দার একটা বিধান আছে বিচার ও শান্তি এবং সারিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা আমি চলুন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 समाधान एक कथार मध्य अपन उत्थान इसलमी प्रशिक्षण परवर्ती अनुष्ठान पिस দর্শক মন্ডলী আবার বলছি গুরুত্বপূর্ণ তোমাদের দিনী ভাই আর তার মানে হলো যদি নামাজ পড়ে আর না জাকাত দেয় তাহলে তারা তোমাদের দিনী ভাই নয় এখানে নামাজের গুরুত্ব আর সেই সঙ্গে সঙ্গে জাকাতের গুরুত্ব আল্লাহ তালা আরো বলছেন মা এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিনের আদেশ হচ্ছে নামাজ আর এবং পাঁচটা জিনিসের উপরে তাই না প্রথম নম্বর কি সাক্ষ্য দেওয়া আপনি বলবেন আল্লাহ ছাড়া কোনো সত্য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 এই সাক্ষ্য দেওয়া লাইলা পরার সময় কি বলতে হয় আসাহু আল্লাহ এটা কালেমায় শাহাদুদুল্লাহ কিংবা মোহাম্মদ আব্দু হুয়া রসুল যখন বলা হবে ইসলামের মূল মন্ত্র কিংবা আল্লাহ মুহম্মদ এক জায়গায় করে দিলে শিরিখ হবে এটা এত বড় আশঙ্কা নেই আরবি যারা আরবি পরে তারা ঠিক ওই পরে একটু কমা দিয়ে পরে কমা দেওয়ার অভ্যাস আগে ছিল না এই জন্য কোরআন মাজিদ জায়গাতে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 যখন কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করল আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ জামানাতে তখন তিনি বলেন আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে জেহাদ করব। যারা নামাজ ও জাকাতের মাঝে পার্থক্য করে নামাজকে স্বীকার করবে না আল্লাহর মালের হকি সাল মানে যদি কেউ কোন ব্যক্তি একটা উটের বাচ্চা দিতেও অস্বীকার করে তাহলে আমি না। আর সর্বযুগে সকল মুসলমানরা জাকাত ফরজ হওয়ার ব্যাপারে একমত কেউ বলে না যে না জাকাত না দিলেও চলবে না অসম্ভব জাকাতের সকল শর্ত বর্তমান থাকা সত্ত্বেও যদি কেউ জাকাত ওয়াজেব হওয়া অস্বীকার করে তাহলে জাকাত দিলেও সে সর্ববাদী সমান্তরে যদি কেউ কার্পণ্য করে অথবা অবহেলা করে জাকাত প্রদান না করে তবে সে এমন ফাসেক বলে গণ্য হবে যে ফাসেক কি হয় কাবিরা তাই না বড় কাবিরা গোনা হয় যে বড় কাবিরা গুনার হয়েছে এমন ব্যক্তি মারা গেলে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 ব্যাপারে আল্লাহর ইচ্ছাধীন আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন থাকলে পরে আল্লাহলা ক্ষমা করবেন না আকবরুল কাবাই আল্লাহ তালা ক্ষমা করবেন না কখন তোবা না করে মারা গেলে আজ তোবা করে দুনিয়াতে আকবরুল কাবাই মাফ হতে পারে তোবা যে ছটা শর্ত আছে সেই শর্তানুযায়ী যদি কেউ তোবা করে সিডিফ থেকে তাহলে কাল কেয়ামতের দিনে আল্লাহ তালা তাকে দুনিয়াতে মাফ করছেন কেয়ামত করবেন কিন্তু তোবা না করে মারা গেলে সমস্যা কাল কেয়ামতে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না কাবিরা গুনা করে যে মারা গেছে চুগলি করে মারা গেছে গীবত করে মারা মিথ্যা কথা বলে মারা গেছে খুন করে মারা গেছে ঘুষকে মারা গেছে সুদ খেয়ে মারা গেছে এরা সব জাহান নামের কাজ করেছে তাই না কিন্তু যারা সরাসরি জাহান নামে যাবে আল্লাহর ইচ্ছা হলে যাবে আর যদি আল্লাহ ইচ্ছা করে দেন যাবে না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 সবুজ ঘাসের দিকে কেমন টান থাকে টান থাকে আমাদেরকে দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে চেয়েছেন আর সেই মাল আমাদেরকে দিয়ে আমরা জাকাত আদায় করার মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি কামনা করবো বাকি জাকাতের যৌক্তিকতা কি জাকাত কি জন্য ফরজ করা হয়েছে সে কথা পরে বলবো আর মাত্র কিছু সময় আছে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেনের যে আমির উমারা তখন ছিল তখন যে জাকাত আদায়কারী ওসুলকারী ছিল সে তখন আমাদের বর্তমানে আমাদের পরিবেশ হিসাবে দেখতে হবে যেমন এখন সৌদি আরবে আছে আদায়কারী আছে সৌদি আরবে জাকাতের অফিস আছে আদায়কারী আছে কিন্তু আমাদের দেশে নেই আমাদের দেশে ওই মাদ্রাসা থেকে কিংবা কোন গরিব মানুষরা চাইতে যায় তারাই পায় তাদের হাতে দিলে আদায় হয়ে যাবে যদি আপনার আমি থাকে সর্দার থাকে তার মাধ্যমে ফেতারা আদায় করবেন তাতে কি হয় তাতে হিসাবটা ঠিকমতো হয় আর একা একা যদি দেন তো হয়তো দেখা যাবে যে আপনি একটা মানুষকে জাকাত দিলেন তাকে অনেকেই দিয়েছে আবার একটা মানুষ আছে যাকে আপনি দেন নেই আর কেউ দেয়নি এতে সমস্যাটা কি হবে যে সমস্ত মানুষ ঠিকমতো হক পাবে না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 এই ব্যক্তিত্ব বুঝতেই পাচ্ছেন তার নাম উদ্দেশ্য আর নাম উদ্দেশ্য হলে তার জাকাত আদাই হবে না সুতরাং যদি আপনার সিস্টেম থাকে আপনার জামাতের মধ্যে সিস্টেম থাকে যে আপনি জাকাত কিংবা আপনার ফেতরা জমা করবেন কোরবানির চামড়া টাকা যেমন জমা করা হয় এবং একত্র ভাবে বিলি বন্টন করা হয় সেটা উত্তম যাতে করে কেউ পাবে কেউ পাবে না এরকম হবে না আর কি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন সঠিকভাবে মানার এবং চলার ওয়াসাল্লাহ নবীন মুহাম্মদ وعلى آله وصحبه اجمعين <تصفيق> মহান পক্ষ থেকে মহানবির পক্ষে নাজি তো সর্বশ্রেষ্ঠ বাণী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 আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে